আর আউ্বাল ওয়াক্ত অর্থাৎ জুহরের সালাতে যাওয়ার কি ফজিলত তা যদি মানুষ জানত তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্র যেত আর ইশা ও ফজরের সালাত জামাতে আদায়ে কি ফজিলত তা যদি তারা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এজন্য অবশ্যই উপস্থিত হতো